शुदुम्र रेडियो मिट्री थ्री बांगला साहित्य रोमाचकर किल्प दिए सजानो विशेष निवेदन सनडे ससपेंस आज आपनर जो हेमेंद्र कुमार राय लेखा नेतर छय मूर्ति गल्पट लक्ष्य कर आथर कन डॉयर लेखा ले एक गल्पे छाया হেমেন্দ্র কুমার রায়ের জন্ম আঠেরোশো সালে কলকাতায় বাংলা সাহিত্যকে তিনি বিমল কুমার ও জয়ন্ত মানিকের মতো আরও কিছু চরিত্র উপহার দিয়েছেন বাংলা শিশু সাহিত্যে তিনি ডিটেকটিভ গল্প ছাড়াও এনেছেন অ্যাডভেঞ্চার রস ও সুপার বা অলৌকিকের ধারাও হেমেন্দ্র কুমারকে অবশ্য বাঙালি এক বাক্যে চেনে জখের ধন ও দেড়শো খো কারকাণ্ড গল্পগুলির জন্য তবে তার অন্য আরেকটি দিক আছে যা আমরা তত ভালো করে জানি না হেমেন বাবু শিশির কুমার ভাদুরীর বিখ্যাত নাটক সীতায় কোরিওগ্রাফার হিসেবেও কাজ করেছেন এ এছাড়া তো আছে তার লেখা গানের ঝাবি বলিউমের নাম যৌবনের গান এর মধ্যে অনেক গানই শচীন দেব বর্মন কানা কেষ্ট এবং মান্না দিয়ে সুর করে গেছেন তিনি ওমর খৈয়ামের রুবায়াত বাংলায় অনুবাদ করেছেন তার মৃত্যু হয় উনিশশো সালে আজকের গল্পটি আমরা নিয়েছি গোয়েন্দা গোয়েন্দা বই থেকে প্রধান চরিত্রে জয়ন্ত সুন্দরবাবু বাবু এবং মানিক গল্প পাঠে এবং গল্পের সূত্রধার দ্বীপ মানিকের চরিত্রে অনির্বাণ শুরু হচ্ছে নেতাজির ছয় মূর্তি চায়ের পালা শেষ জয়ন্ত বলল মানিক এবার কি করবো একদান দাবা খেলবে নাকি রাজি মানিক উঠে দাবা পড়ের ছক আনতে গেল সুন্দরবাবু কি করবেন খেলা দেখবেন না থানায় ফিরবেন এই ইজি চেয়ারে আরাম করে পা ছড়িয়ে শুয়ে আমি একটা গোটা চুরুটকে খুঁজে পাচ্ছি না এ মামলায় কোয়েন্দা না ডেকে ডাক্তার ডাকা উচিত মানে পাগলামি আর কিছু অদ্ভুত রকম পাগলামি সুভাষ চন্দ্র বসুকে সারা দেশ ভক্তি করে তো কিন্তু দেশে এমন লোক আছে যে নেতাজির জন্য পরের বাড়িতে ঢুকে নেতাজির প্রতিমূর্তি চুরি করে তাহলে পুলিশ না দিকে উপায় থাকে না মূর্তি ভাঙার জন্য মূর্তি চুরি ব্যাপারটা ইন্টারেস্টিং বলে মনে হচ্ছে খুলে রোডে শিল্পকলা বলে একটা দোকান আছে তার মালিক হচ্ছেন অনিল বসু ওখানে বিক্রি হয় নানান রকম ছবি আর মূর্তি দোকানের এক কর্মচারী সামনের দিক ছেড়ে ব্যস্ত ছিল। হঠাৎ একটা লোক দোকানে ঢুকে কাউন্টারের উপর থেকে নেতাজির প্রতিমূর্তি তুলে নিয়ে মাটির ওপর আঁচড়ে ভেঙে টুকরো টুকরো করে ফেলে তারপর এত তাড়াতাড়ি সে পালিয়ে যায় যে কেউই তাকে ধরতে পারে এ হচ্ছে চার দিন আগেকার কথা দোকানের মালিক বিটের পাড়াওয়ালার কাছে অভিযোগ করেছিল বটে কিন্তু আর অদ্ভুত বটে ঘটেছে কাল রাত্রে ডাক্তার চারু নাম শুনেছ তো তার বাড়ি হচ্ছে সিমলায় আর ডাক্তারখানা কর্ন স্ট্রিটে তিনি নেতাজির বোড়া ভক্ত এই শিল্পকলা এই তিনি নেতাজির দুটি প্রতিমূর্তি কিনেছিলেন তার একটি তার বাড়িতে চোর করেনি। বাড়ির বাইরে কার বাগানে গিয়ে মূর্তিটা দেওয়ালে আছড়ে ভেঙে পালিয়েছে আর তিনটে মূর্তি কি একই ছাদ থেকে করা হ্যাঁ আরে তারপর শোনো না আজ সকালে চারুবাবু ডাক্তারখানে ঢুকে দেখেন সেখানেও কাল রাত্রি কি এসে নেতাজির মূর্তি নিয়ে ভেঙেছে আর মেজের ওপর ছড়িয়ে পড়ে রয়েছে তার ভাঙা টুকরো গুলো এই তো ব্যাপার জয়ন্ত কি মামলা অদ্ভুত নয় সৃষ্টি ছাড়া বলাও চলে কিন্তু লোকটা যদি পাগল হয় তাহলে তার পাগলামের ভিতর বেশ একটা পদ্ধতি আছে দেখছি পদ্ধতি হ্যাঁ চারুবাবুর বাড়ি থেকে সে মূর্তিটা বাইরে নিয়ে গেছিল শব্দে বাড়ির লোকের ঘুম ভেঙে যায় এই ভয় কিন্তু ডাক্তার খানায় অন্য লোকের ভয় নেই তাই মূর্তিটা ভাঙা হয়েছে ঘরের ভেতরে আপাতত জানেন তো সুন্দরবাবু কাছে অকিঞ্চিতকর নয় কিছুই আমি একবার ঘটনাস্থলে এক গাছা ভাঙা লাঠি পেয়ে হত্যাকারীকে গ্রেপ্তার করছিল যাক সে কথা এই পাগল আবার যদি কোনো কাণ্ড করে আমাকে জানাবেন এখন আপনি খান ছুরুট আমরা খেলি দাবা নতুন সকালিং সুন্দরবাবু বলছেন রিসিভারটা যথাস্থানে রেখে মানিকের দিকে ফিরে জয়ন্ত বললো চটপট চমুক দিয়ে যা শেষ করো সুন্দরবাবুর আমন্ত্রণ এসেছে ব্যাপারটা কি তা ঠিক বোঝা গেল না খুব সম্ভব সেই মূর্তি ধ্বংসকারী উন্মাদেরই নতুন কিছু কীর্তি হচ্ছে সাধারণ বাড়ি দরজার সামনে রাস্তার জয়ন্ত বললো এত ভিড় কেন নিশ্চয়ই যাতা ব্যাপার নয় ওই যে বাড়ির সামনেই দাঁড়িয়ে আছেন সুন্দরবাবু কি বলসাই কি খবর সুন্দরবাবু গম্ভীর মুখে বললেন বাড়ি ভেতরে এসো বৈঠকখানায় বসে আছেন এক প্রৌঢ় ভদ্রলোক তার সেই নেতাজি মূর্তি মামলা আবার নতুন কোন মূর্তি ভঙ্গ হয়েছে এবার মূর্তি ওপর হত্যাকাণ্ড আধুন বাবু ব্যাপারটা খুলে বলুন তো প্রকৃতির নির্দয়ের পরিহাস। পরের খবর সংগ্রহ করতে করতে সারা জীবন কাটিয়ে দিলুম আর আজ আমার নিজের বাড়ির এত বড় খবরটা নিয়ে কাগজে পাঠাতে পাচ্ছি না আমার মাথা এখন ভয়ানক গড়িয়ে গেছে থেকে আমি একটি মনে হচ্ছে সেই মূর্তির জন্যই এই অদ্ভুত কাণ্ড কারখানা বাড়ির ওপরের ঘরে বসে অনেক রাত পর্যন্ত আমাকে কাজ করতে হয় কালো করছিলু গভীর রাতে একতলা একটা যেন শব্দ হলো খানিক্ষণ কান পেতে রইলুম ভিত হয়ে দু এক মিনিট চুপ করে বসে রইল তারপর এক গাছা লাঠি নিয়ে নিচে নেমে এল ওইটোখানায় অর্থাৎ এই ঘরে ঢুকে দেখি টেবিলের উপর থেকে অদৃশ্য হয়েছে নেতাজি মূর্তিটা আমি এগিয়ে গেলাম বাইরে ঘোট ঘোট করছে অন্ধকার হঠাৎ একটা দেহের ওপর ঠোপ করছে পরে জিততে জিততে সামলে নিলুম কোনো মতে দেহটার অস্বাভাবিক বুঝলুম সেটা হচ্ছে মৃতদেহ দৌড়ে বাড়িতে এসে একটা লণ্ঠন নিয়ে ফিরে গিয়ে দেখি যেন রক্ত নদীর ভেতরে ভাসছে একটা মানুষের মৃতদেহ গলার উপর তার প্রচন্ড অস্ত্র আত্মের চিহ্ন জিদ হয়ে পড়ে আছে হাঁটু দুটো গুটানো মুখটা পিস্রী ভাবে হা করা মশাই এবার থেকে রোজ সে বোধ স্বপ্নে আমাকে দেখা দেবে পুলিশ পুলিশ করে বার কয়েক চিৎকার করে আমি তখনই অজ্ঞান হয়ে গেল তারপর কি হয়েছিল সেখানে গেলেই দেখতে পাবে এখনো পর্যন্ত আমরা কিছুই ঠিক করতে পারিনি লোকটা বেশ ভেঙা গায়ের রং রোদে পড়া দেখতে রীতিমতো জোয়ান বয়সের বেশি নয় বরণে তার গরিবের কাপড় কিন্তু তাকে শ্রমিক বলে মনে হয় না তার পাশে রক্তের ভেতরে পড়েছিল একটা ছুরি সেটা তার নিজের না হত্যাকারীর জানবার উপায় নেই তার জামার পকেটের ভেতরে পাওয়া গেছে সস্তায় তোলা একখানা ফটোগ্রাফ এই দেখো মর্কটের মতন একটা মূর্তির ছবি চেহারা দেখলে কার্তিক বলে ভ্রম হয় না মুখ যেন বেবুনের মতো পুরোপুরো ভুরু ফোটোখানা ভালো করে পরীক্ষা করে জয়ন্ত জিজ্ঞাসা করলো হুম, নেতাজির মূর্তির খবর কি তোমার আসার খানিক আগে সে খবর পেয়েছি খালি বাড়ি সামনেকার বাগানে খণ্ড বিখণ্ড অবস্থায় মূর্তির ভগ্নাবশেষ পাওয়া গেছে। আমি সেখানে যাচ্ছি তুমিও আসবে নাকি নিশ্চয়ই হারদবাবু কি সম্পত্তির ভগ্নাশেষ দেখতে চান সময় নেই মশাই সময় নেই এই হত্যাকাণ্ডের খবর এতক্ষণে নিশ্চয়ই তো সেই সর্বণেশে গ্যালারিতে ছিল আমি স্বয়ং সব কাগজে রিপোর্টাররা সেই খবর নিয়ে দোস্তুর মতো হুলস্থুল বাজিয়ে দিল কেবল আমার কাগজ চুপচাপ কারণ আমি তখন চট খেয়ে কাত বরা তার কাকে বলে যে মহা নিয়ে ভারতের এবং ভারতের বাইরে সাড়া পরে গিয়েছিল যার আদর্শে অনুপ্রাণিত হয়ে হিন্দু ও মুসলমান পরস্পরকে সত্যিকারের ভাই বলে মেনে নিয়েছিল এবং যার ব্যক্তিত্বের প্রভাবকে বাধা দিতে গিয়ে মহাত্মা গান্ধীকে পর্যন্ত প্রকাশ্যে পরাজয় স্বীকার করতে হয়েছিল তাঁরই প্রতিমূর্তির পরিণাম দেখে জয়ন্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল তারপর ভাঙা মূর্তির একটা টুকরো একে একে কুড়িয়ে নিয়ে অত্যন্ত মনোযোগের সঙ্গে পরীক্ষা করতে লাগে তার মুখ দেখেই মানিক বুঝতে পারল যে এতক্ষণ পরে জয়ন্ত একটা সূত্র খুঁজে পেয়েছে উম স্পষ্ট গন্ধ পেতে এখনো দেরি আছে কিন্তু তবু তবু আহ একটু টু আলোর আভাস পাচ্ছি বলে মনে হচ্ছে যেন অপরাধীর কাছে এই যৎসামান্য পুতুলের মূল্য যে কোনো মানুষের প্রাণের চেয়েও বেশি অথচ পুতুলটা পেয়ে সে ভেঙে ফেলে পাগলের কাকে বলে। তা নয় পাগলাম একটা মস্ত কথা ভেবে দেখুন মূর্তিটা সে হারাদনবাবুর বাড়ির ভিতরেও ভাঙেনি বাইরেও ভাঙেনি ভেঙেছে এত দূরে এসে অথচ তার উদ্দেশ্য ছিল মূর্তিটা হাতে পেয়েই ভেঙে ফেলা যে লোকটা খুন হয়েছে সে হঠাৎটা ঘটনাস্থলে ভেঙে ফেলা সম্ভব হয়নি। হতে পারে। কিন্তু বাগানের ভেতরে এই বাড়ির অবস্থানের দিকে আপনি ভালো করে লক্ষ্য করেছেন কি সুন্দরবাবু চারিদিকে একবার চোখ বুলিয়ে নিয়ে বললেন আরে লক্ষ্য আবার কি এটা হচ্ছে খালি বাড়ি আসামি তাই বুঝেছিল যে কেউ তার কাজকর্মের দিকে দৃষ্টি দিতে পারবে না হম হম আপনি হয়তো দেখেননি কিন্তু আমি দেখেছি যে হারাধনবাবুর বাড়ি থেকে এখানে আসবার আগেই পাওয়া যায় আর একখানা খালি না কেন সে কেবল মূর্তিটা চুরি করেনি একটা হত্যাও করেছে। যত দূরে মূর্তিটা বয়ে নিয়ে আসবে তার পক্ষে ততই বেশি বিপদের সম্ভাবনা তবু সে প্রথম সুযোগে মূর্তিটা ভাঙলো না কেন সুন্দরবাবু হাল ছেড়ে দিয়ে বললেন তোমার প্রশ্নের উত্তর আমার কাছে নেই মাথার উপর টুকরো গুলো ভালো করে সচক্ষে দেখতে চায় এর থেকে কি বুঝবো আপাতত কিছু বোঝবার দরকার নেই কিন্তু পরে হয়তো এটা বড় সূত্র বলে গণ্য হবে যাক এখন আপনি কি করতে চান সুন্দরবাবু আমি আমি আগে দেখবো মৃতদেহটা কেউ শনাক্ত করতে পারে কি রকম আপাতত আমার মত আপনার ঘাড়ে চাপাতে আমি রাজি নই আমরা স্বাধীনভাবে কাজ করি খানিকটা এগোনোর পর আবার দুজনে মিলে পরামর্শ করা যাবে কি বলেন বহুত আচ্ছা মিতের পকেটে যে ফোটোখানা পাওয়া গেছে সেটা আমায় দিতে পারেন মূর্তিটা কিনেছেন লক্ষ্মী ভান্ডার থেকে আহ চলো সেখানে যাই শ্যামবাজারে লক্ষ্মী ভান্ডারে গিয়ে শোনা গেল দোকানের মালিক অনুপস্থিত চলো মানিক এবার রোডে শিল্পকলায় শিল্পকলার মালিক অনিল বাবু জয়ন্তের প্রশ্ন শুনে বললেন মরি কেন উম ডাক্তার চারু চক্রবর্তী তো আপনার কাছ থেকে নেতাজির আরো দুটো মূর্তি কিনেছিলেন হ্যাঁ কিন্তু সেখানেও তো যে একই কাণ্ড হয়েছে সব আর কিছু নয় বদমাইশ কীর্তি আপনার এখানে নেতাজির আর কোন মূর্তি আছে কার বলতে পারেন হিরাল হিরালের কারিগর অল্প স্বল্প মূর্তি করতে ছবি ফ্রেম গিলটি করতে পারে গেল হপ্তাতেই সেখানে কাজ করে গেছে তা তার ঠিকানা আমি জানি না সে চলে যাবার ঠিক দুদিন পরে এই আমার দোকানে মূর্তিটাকে ভেঙে দিয়ে পালিয়ে গেল শিল্পকলার বাইরে এসে মানিক বলল তুমি কোন তালে আছো কিছুই বুদ্ধি না এইবার কোন দিকে যাত্রা বড় বাজার আগরওয়াল অ্যান্ড সান কারখানায় বড় বাজার অন্ধকার ও দুর্গন্ধের মূল সংকীর্ণ অলিগলির অশান্ত জনস্রোত ভেদ করে জয়ন্ত ও মানিক যথাস্থানে ঢুকে একটা দরজা দিয়ে তারা দেখতে পেল উঠোনে বসে কারিগরদের কেউ পাথর কাটছে কেউ ছাঁচ থেকে মূর্তি করছে ম্যানেজার মারবাড়ি জয়ন্ত জিজ্ঞাসা জবাবে পুরনো খাতা খুলে দেখে বললেন আমরা নেতাজির অনেক মূর্তি করেছি বছরখানেক খানেক আগে একই ছাঁচ থেকে হয়েছে কলকাতার বাইরে মূর্তিগুলো কেমন করে তৈরি করা হয় মুখের দুই ধার থেকে দেওয়া হয় দুটো ছাঁচ তারপর ছাঁচ দুটো একসঙ্গে যুক্ত করে মূর্তি গড়া হয় ভিতরটা থাকে ফাঁপা তিনি বললেন ওকে আবার চিনি না খুব চিনি ওরই জন্য আমাদের কারখানায় হঙ্গামা হয় তাই নাকি আরে হ্যাঁ হ্যাঁ হিরালাল জয়পুরের লোক বিচারে তার শাস্তি হয়েছিল যাকে ছোড়া মেরেছিল সে মরেনি বলে হিরাল সে যাত্রা বেঁচে যায় মাত্র এক বছর জেল খেটে এখন সে বোধহয় মুক্তি পেয়েছে কিন্তু সে আর এ মুখে হবার ভরসা করবে না এখন তার এক ভাই এখানে এখান থেকে বাইরে গেছিল আচ্ছা হীরালাল গ্রেফতার হয় কোন তারিখে বলতে পারবেন ঠিক তারিখ মনে নেই তবে সে কোন তারিখে শেষ মাইনে না। তা খাতা দেখে বলতে পারি বেশ তাহলেই আমার চলবে खतार पता उल्टे मैनेजर हीर लाल प्राय ग्रेप्तारे जला चलो मानिक वियंत मानिक ढूं मार श्यामजार लक्ष्मी भाण्डाले हस्तकड़ों दुकान अनेकगुल তারা একেবারে ম্যানেজারের সঙ্গে গিয়ে দেখা করলো তাদের পরিচয় পেয়ে ম্যানেজার বললেন বটে আপনাদের এখানে আরো দুটো নেতাজি মূর্তি আছে না নেই বিক্রি হয়ে গেছ যারা কিনেছেন তারাও আমার চেনা খাতায় তাদের নাম আর ঠিকানা আছে তাহলে সেটা আমার চাই খাতা দেখে ম্যানেজার বললেন শ্যামা প্রসাদামপুর আপনাদের কর্মচারীরা ইচ্ছে করলে এই খাতার উপর চোখ বলাতে পারিত তা পারবে না কেন এই খাতা তো গোপনীয় নয় আচ্ছা এই ফোটোর এই লোকটাকে কখনো দেখেছেন ম্যানেজার মাথা নেড়ে না বললেন আপনার এখানে জয়পুরের কোন লোক কাজ করে একজন নয় তিনজন শুধুমাত্র রেডিও মিট্রি 98.3 छयुत एक मामला नेत सम्मान करता मूर्ति चूरी कर এবং ভেঙে ফেলে দ্বারকা সুন্দরবাবু তো এটিকে সরাসরি পাগলের কাণ্ড বলছেন কিন্তু সমস্ত কাণ্ড কারখানা দেখে জয়ন্তর এটিকে বেশ ইন্টারেস্টিং কেস বলে মনে হলো যে আসলে দায়ী সে এত সস্তা মূর্তি চুরি করেই বা কেন আর তারপর সেটিকে নৃশংসভাবে ভেঙে ফেলে কেন আর ভাঙলেও ভাঙে আলোর নিচে কখনো অন্ধকারে নয় কেন এই মূর্তিচুরির কাণ্ডের মধ্যেই হঠাৎ একজন খুন হয়ে গেলেন মানে আরো রহস্য আর যে খুন হল তার পকেট থেকে পাওয়া ছবিটি বা কার খুনি ও মূর্তিচোর কি তবে একই লোক তারপর সন্ধ্যের চায়ের বৈঠকে তোমার মুখ যে আজ ভারী খুশি খুশি দেখাচ্ছে জানান বুঝতে পেরেছ তোমাকে দেখে আমি বুঝতে পারবো না খুশি হবার কারণটা কি বল দেখি সবুর করো সবুর করো শবুরে মেওয়া ফলে আমি এখন সুন্দরবাবুর জন্য অপেক্ষা করছি না আর অপেক্ষা করতে হবে না বলেই মনে হচ্ছে সিঁড়ির ওপরে ওই চেতার পায়ের শব্দ ইংরেজিতে প্রবাদ আছে যে স্মরণ করলেই শয়তান দেখা দেয় তুমি সুন্দর বাবুকে স্মরণ করেছ সুতরাং তোমার কথা আমি শুনতে পেয়েছি মানিক আমাকে কার সঙ্গে তুলনা করছো তুলনা নয় আমি একটা প্রবাদের কথা বলছিল চুলোয় যার তোমাদের প্রবাদ ও সব ছেঁড়া কথায় কান দেওয়ার সময় আমার নেই ওহে হে জয়ন্ত তোমার খবর কি ভালো নেতাজির মূর্তি নিয়ে যথেষ্ট গবেষণা করা গেছে নেতাজির মূর্তির পেছনে এখনো তুই লেগে আছো বেশ বেশ যার যা পদ্ধতি আমি আপত্তি করবো না কিন্তু এবারে তোমাকে পেছনে ফেলে এগিয়ে গেছি তাই নাকি যে লোকটা খুন হয়েছে তাকে শনাক্ত করতে পেরেছি বলেন কি খুনের আবিষ্কার করে কারণেছি সাধু সাধু অবনীবাবুকে জানো তো ডিপার্টমেন্টের প্রায় যার লাশ তার না হচ্ছে রাধা কৃষণ দেশ জয়পুর লোকটা নাকি পয়লা নম্বর গুন্ডা একটা মস্ত দলের সর্দার অথচ সে হচ্ছে ভদ্রবংশের ছেলে দেশে সুমিত্রা নামে তার একটা বোন আছে সেও একবার একটা চুরির মামলায় জড়িত হয়ে পড়ে কিন্তু প্রমাণের অভাবে খালাস পায় ডালির ব্যাপারখানা কতটা পরিষ্কার হয়ে এসেছে বুঝে দেখো আমার কি আন্দাজ জানো যে তাকে খুন করেছে সেও তার দলের লোক যে কোনো কারণে রাধাকৃষণ তাকে পথ থেকে সরাতে চেয়েছিল ঘটনার রাত্রে হঠাৎ তাকে হারাদনবাবুর বাড়িতে ঢুকতে দেখে সে তার অপেক্ষায় পথের ওপর দাঁড়িয়েছিল তারপর সে বেরিয়ে এলে তাকে আক্রমণ করতে গিয়ে রাধাকৃষণ নিজেই পটল ধরতে বাধ্য হয় কি বলো জয়ন্ত আমার আন্দাজ কি ভুল আরে খাসা সুন্দরবাবু খাসা কিন্তু ছোনা রয়ে নাকি কেন খুনি নেতাজি মূর্তিগুলো ভেঙে ফেলে কেন আরে দেখে দাও নেতাজি মূর্তি ও তুমি কিছুতেই ভুলতে পারবে না তুচ্ছ পুতুল চুরি বড়জোর ছ মাস জেল কিন্তু আসলে এটা খুনের মামলা আর সেইটাই হচ্ছে ধর্তব্য উম এরপর আপনার কি কর্তব্য খুব সোজা আমি করে কিছুই বলতে চাই না আপনি যদি আজ রাত্রিরে আমাদের সঙ্গে আসেন আর দৈব যদি সহায় হয় তাহলে হত্যাকারী নিজেই আপনার হাতের মুঠর ভেতরে এসে পড়বে কোথায় যেতে হবে শুনি বড় বাজার উম না না চার নম্বর রাজেন রক্ষিত লেনে আমি অঙ্গীকার করছি সুন্দর বাবু আমার আন্দাজ ভুল হলে কাল আমি আপনার সঙ্গে বড় বাজারের বস্তিতে যাব কি বলেন রাজি জয়ন্ত টেবিলের গিয়ে এখানা কাগজে তাড়াতাড়ি কি লিখে সেখানা খামের ভেতরে পড়লো তারপর খামের উপর ঠিকানা লিখতে লিখতে চেঁচিয়ে ডাকলো মধু মধু শ্রী মধুসূদন পুরনো ভৃত্য মধু এসে হাজির হ্যাঁ যাও তো বাবু এই চিঠিখানা নিয়ে তুমি তো পড়তে জানো খামের উপরে ঠিকানা লেখা আছে আরো তো দৌড়ে যাও বড্ড জরুরি চিঠি আর সুন্দর সুন্দরবাবু তাড়াতাড়ি বাড়িতে গিয়ে খানিকটা খেয়ে দেড়িয়ে নিন রাত সাড়ে দশটার সময় আবার এখানে এলেই চলবে আমরা সাড়ে এগারোটার ভেতর বেরোব সুন্দরবাবুর প্রস্থান জয়ন্ত বলল মানিক আমাকে এখন পাশের ঘরে গিয়ে পুরনো খবরের কাগজের ফাইলটা ঘাঁটতে হবে বোধ হয় অনিদ্রাই ব্যবস্থা তুমি ইচ্ছে করলে অল্পবিস্তর বিশ্রাম করতে পারো রাত্রি প্রায় দশটার সময় পাশের ঘর থেকে জয়ন্ত বেরিয়ে এলো ধুলো টুলো মেখে। সোফার উপর লম্বা হয়ে শুয়েছিল মানিক বলল কি বন্ধু তোমার খুশি মুখ যে আরো খুশি হয়ে উঠেছে বলে মনে হচ্ছে আমি যা খুঁজছিলাম তা পেয়েছি রাত সাড়ে এগারোটা সদর দরজায় অপেক্ষা করছিল জয়ন্তর গাড়ি সুন্দরবাবু ও মানিকের সঙ্গে সেই গাড়িতে গিয়ে উঠল সুন্দরবাবু যে সশস্ত্র সে বিষয়ে সন্দেহ নেই মানিক তুমিও রিভলভার এনেছো তো সে কথা আবার বলতে গাড়ি ছুটল এ রাস্তা ও রাস্তা মাড়িয়ে গাড়ি যখন একটা চৌমাথায় গিয়ে হাজির হল কলকাতা শহর তখন যেন ঘুমিয়ে পড়বার চেষ্টা করছে গোট্টা সিং গাড়ি থামাও এইখানে তুমি আমাদের জন্য অপেক্ষা কর আমাদের এখন শ্রীচলনী মানিক ভরসা সুন্দরবাবু আরে মশাই আপনার নাক তো ও সুন্দরবাবু ঘুমালেন নাকি সুন্দরবাবু ধর্মর করে সোজা হয়ে উঠে বসে প্রকাণ্ড একটা হাই তুলে বললেন ঘুমায়নি ঘুমাইনি এই বিষম গরমে শীতল সৈরণ সেবন করে কিঞ্চিত তন্দ্রাতুর হয়েছিলাম আর কি আমি এখন সম্পূর্ণরূপে জাগ্রত কি বলবে বলো হম এইবার গাড়ি থেকে নামার সময় এসেছে হেঁটে মিনিট পাঁচে ব্যাস যুকুম আমি এখন প্রাচীন সৈনিক যা বলো তাতেই রাজি এই আমি সব এগে পদচালনা করলুম পথে আর লোক চলাচল নেই বললেই চলে গোটা কয়েক কুকুর শহরের মৌনব্রত ভাঙবার চেষ্টা করছে এবং রাস্তার এখানে ওখানে দু তিনটে বা থেকে বেশি ষাঁড় গায়ে লিয়ে পড়ে নির্বিকার ভাবে জাবৎ কাটছে চার নম্বর রাজেন রক্ষিতলেন। লেন রেলিং ঘেরা জমির ভেতর একখানা মাঝারি আকারের বাড়ি তার গায়ে কোথাও আলোর রেখা নেই বাড়ির লোকেরা নিশ্চয়ই ঘুমাচ্ছে রাস্তার গ্যাস পোস্টের আলোয় সুন্দরবাবু নামটা পড়লেন প্রফেসর সুরেশচন্দ্র বসু রাত্রে ওই বাড়ি ফটক বন্ধ হয় না দেখছি চলুন সুন্দরবাবু বাগানে ওই হাসনুহানার ঝোপের আড়ালে গিয়ে আমরা লুকিয়ে থাকি হয়তো অনেক রাত পর্যন্ত আমাদের মশার কামড় সহ্য করতে হবে হয়তো সকাল পর্যন্ত অপেক্ষা করেও আমাদের ভাগ্যে লাভ হবে প্রকাণ্ড একটা অশ্বডিম্ব উপায় কি যে পূজার যে মন্ত্র কিন্তু জয়ন্তর আশঙ্কা সফল হল না আধঘণ্টা কাটতে না কাটতেই কোথার থেকে আচমকা দেখা দিল একটা ছোট্ট কালো মূর্তি তীরের মতন বাগানের মধ্যে ছুটে এসেই সে বাড়ির ছায়ার ভেদর কোথায় হারিয়ে গেল ঠিক যেন একটা বাঁদর কয়েক মুহূর্ত কেটে গেল নীরবে তারপর একটা মৃদুর শব্দ একটা জানলা খুলছে ধীরে ধীরে তারপর সব আবার চুপচাপ আমরা জানলার নিচে গিয়ে দাঁড়াই চোর বাইরে বেরোলেই গ্রেপ্তার করবো কিন্তু তারা দু এক পা এগোবার আগেই বাড়ির ভেতর থেকে আবার আবির্ভাব হলো সেই মূর্তিটা তার হাতে রয়েছে হাতের জিনিসটা মাটির উপর নামিয়ে রাখলো তারপরেই জেগে উঠল ফটাফট শব্দ জয়ন্ত সঙ্গীদের নিয়ে বেগে ছুটে এলো তার কাছে লোকটা তখন হেঁট হয়ে এমন একাগ্র মনে মাটির দিকে আছে যে কিছুই বুঝতে পারল না তার পিঠের ওপর বাঘের মতন লাফিয়ে পড়ল জয়ন্ত এবং সে কোনো বাধা দেবার আগেই মানিকের সাহায্যে সুন্দরবাবু হাত করা দিয়ে তার দুই হাত করলেন বন্দী তাকে চিপ করে ফেলতেই দেখা গেল তার হাড় কুৎসিত বেবুনের মতো মুখানা অবিকল সেই ফটোগ্রাফির প্রতিচ্ছবি জয়ন্ত মাটির উপর হোমড়ি খেয়ে পড়ল সেখানে ইতস্তত বিকীর্ণ হয়ে আছে নেতাজির আরো এক মূর্তির ভাঙা টুকরো সে একে একে টুকরো তুলে নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে পরীক্ষা করতে লাগল এমন সময় বাড়ির ভেতরে জ্বলে উঠল আলো এবং দরজা খুলে বেরিয়ে বাগানের উপর এসে দাঁড়ালো আর এক মূর্তি আপনি বোধ হয় প্রফেসর সুরেশচন্দ্র বসু আগে হ্যাঁ আর আপনি জয়ন্ত জয়ন্তবাবু আপনার চিঠি আমি যথাসময় পেয়েছি আর কাজ করেছি আপনার উপদেশ মতোই যাক বদমাসটা ধরা পড়েছে দেখে খুশি হল আসুন এটা চা খেয়ে যান এটা কি চা খাবার সময় মশাই পরম সুন্দর মানুষটিকে লক আপে পড়তে না পারলে আমার ঘুমবারও সময় হবে না দেখি সোনার চাঁদ তোমার পকেটে কি সম্পত্তি আছে বন্দি কোনো কথা বললো না কিন্তু সুন্দরবাবু তার দিকে হাত বাড়াতেই সে দাঁত মুখ খ্যাক করে তার হাতে কামড় দিতে এলো ওরে বাবা আর এল ও বা জন্তু নাকি মুন্ডুটা দু হাতে আচ্ছা করে চেপে ধরো তো মনিক সব ধরে যেন কামড়ে না দেয় পকেটগুলো হাতড়ে না দেখলে চলবে না আসামির পকেট হাতড়ে পাওয়া গেল কেবল তিন টাকা দশ পয়সা আর একখানা ছোড়া জয়ন্ত ছোড়াখানা আলোতে পরীক্ষা করে বলল হুম, হাতলে এখনো রক্তের দাগ লেগে রয়েছে দেখছি নিশ্চয়ই গুন্ডা রাধা কৃষণের রক্ত ওহে রূপবান পুরুষ কোন নাম ধরে তোমাকে ডাকবো বন্দিনীরুত্তর নাম বলবে না জিতেরও বেটা কিন্তু তুমি তো জানো না ডিটেকটিভ ডিপার্টমেন্টের অবণীবাবুর কাছে গেলে তোমার নাম ধাম যাবতীয় গুণাবলী কিছুই আর ধামা চাপা থাকবে না কিন্তু ভাই জয়ন্ত তুমি যে কেমন ভাবে জানতে পারলে যে এই খুনেটা আজ এখানে আসবে কিছুই আমি বুঝতে পাচ্ছি না আপাতত বুঝে আর কাজ নেই কারণ আমার কাছেও এখনো সমস্ত রহস্য পরিষ্কার হয়নি এ লোকটা নেতাজির মূর্তি ভাঙে কেন আরে এটা হচ্ছে খুনের মামলা খুনি গ্রেপ্তার হয়েছে এখনো তুমি নেতাজির মূর্তি নিয়ে মাথা ঘামাচ্ছ কেন না সুন্দরবাবু এটা খুনের মামলা নয় এটা হচ্ছে নেতাজির মূর্তির মামলা আমার ধারণা খুনো খুনির কারণই হচ্ছে নেতাজির মূর্তি সেই কারণটা আবিষ্কার করতে না পারলে আদালতে আপনার খুনের মামলা ফেঁসে যাবে অত বাক্য কেন কারণটা বলই না বাপু কারণটা অনুমান করেছি কিন্তু সে অনুমান সত্যি বলে প্রমাণ করবার কোনো উপায় আমার হাতে কিন্তু নেই তবে আসছে পরশু বিকেলে আপনি যদি আমার বাড়িতে আসেন তাহলে মেঘ সরিয়ে আপনাকে সূর্যর আলো দেখাবার দিতে পারি। তুমি কবিতা লেখো না কেন বাবা জয়ন্ত হঠাৎ কি প্রশ্ন কবিদের মতো তোমার সব কথাই হেঁয়ালি শুনি কিন্তু বুঝতে পারি না জয়ন্ত কোন দুঃখে যে কবিতা লেখে না আমি তা জানি সে প্রতিজ্ঞা করেছে সুন্দরবাবুর যে বুদ্ধিমান পাঠক না পেলে সে কবিতাই লিখবে না থানো তুমি তোমার জ্ঞান জ্ঞানী অসহ্য নির্দিষ্ট দিনে যথা সময় সুন্দরবাবু দেখা দিলেন জয়ন্তর বৈঠকখানায় খবর শুভ তো তোমার আগেই আমি সূর্যালোক দেখতে পেয়েছি জয়ন্ত আপনি ভাগ্যবান না ঠাট্টা নয় অবনীবাবু খোঁজ খবর নিয়ে এর মধ্যে আসামির গোপন খবর জানতে পেরেছে তার নাম হীরাল বাড়ি জয়পুরে আগে তার স্বভাব ভালোই ছিল চটপথে থেকে মূর্তি গড়ে বেশ দুপসা রোজগার করতো কু সঙ্গে পড়ে সে গোল্লায় যায় দুবার জেল খাটে একবার চুরি করে আর একবার ছোড়া মারে নেতাজির মূর্তিগুলো কেন ভাঙত এখনো তা জানা যায়নি কারণ হীরা সম্বন্ধে কোনো কথাই বলতে নারাজ কিন্তু আমরা সন্ধান নিয়ে এইটুকু জানতে পেরেছি যে ওই মূর্তিগুলো তার নিজের হাতেই গড়া সুন্দরবাবু নিজের মনেই গড় করে বলে যাচ্ছিলেন কিন্তু জয়ন্ত বোধহয় মন দিয়ে তার কথা শুনছিল না থেকে থেকে সে যেন কান পেতে কি শোনে মাঝে মাঝে উঠে জানলার ধারে যায় তারপর আবার আসনে সে বসে পড়ে তোমার কি হয়েছে জয়ন্ত তুমি এমন অন্য মনস্ক কেন হুম বোধহয় আমার হিসেবে ভুল হয়েছে এখন আপনার কাছে কেমন করে মুখরক্ষা করব জানি না ইয়ে আবার কি কথা আজ এখানে আসবার জন্য গতকাল একজনকে টেলিগ্রাম করেছিল কিন্তু নির্দিষ্ট সময় উতরে গেল তিনি এলেন না কে তিনি শ্যামা প্রসাদ সেন থাকেন শ্রীরামপুর তাকে কি দরকার খুনি কেন যে নেতাজি মূর্তিগুলো ভাঙত হয়তো এর উত্তর পাওয়া যাবে তার কাছে শ্রীরামপুর থেকে মানিক দরজায় একখানা গাড়ি এসে থামল না একবার দেখো তো মানিক ঘর থেকে বেরিয়ে গিয়ে আবার ফিরে এলো এক ভদ্রলোককে নিয়ে তাঁর ডানহাতে খবরের কাগজ নিয়ে মোড়া একটা জিনিস আপনি কি শ্রীরামপুরের শ্যামাপ্রসাদ বাবু আগে হ্যাঁ কিন্তু ঠিক সময় আসতে পারিনি বলে মাফ করবেন আজকাল ট্রেনের ধর ধারণ জানেন তো হ্যাঁ এই যে আমার হাতে বাহ উত্তম তাহলে কাজে কথা হোক জয়ন্ত বাবু আপনি কি সত্যি সত্যি মূর্তিটা তিনশো টাকা দিয়ে কিনতে চান নিশ্চয়ই কেমন করে জানলেন এই মূর্তিটা আমার কাছে আছে লক্ষ্মী ভাণ্ডারের ম্যানেজার আমাকে বলেছেন তাহলে একথাও শুনেছেন যে মূর্তিটা আমি কিনেছি কত টাকা দিয়ে না তা শুনিনি আমি মস্ত ধনী নই বটে কিন্তু ঠক ঠকঝরও নই আগে থাকতেই আপনাকে জানিয়ে দিতে চাই মূর্তির দাম দশ টাকা মাত্র শ্যামাপ্রসাদ বাবু আপনার সততা দেখে খুশি হচ্ছি অবাকও হচ্ছি মূর্তিটার আসল দাম যাই হোক আমি তিনশো টাকা দিয়েই ওটা আপনার কাছ থেকে কিনতে চাই শ্যামাপ্রসাদ কাগজের মোড়ক খুলে মূর্তিটা টেবিলের ওপর রাখলেন পকেট থেকে তিনখানা একশো টাকার নোট বার করে জয়ন্ত বলল শ্যামাপ্রসাদ বাবু টেবিলের ওপর কাগজ কলম আছে এই দুইজন সাক্ষীর সামনে আপনি অনুগ্রহ করে লিখে দিন যে তিনশো টাকার বিনিময়ে মূর্তিটি আমার কাছে বিক্রি করলেন ওর ওপরে ভবিষ্যতে আপনার কোনো দাবি রইল না জয়ন্তর কথা মতো কাজ করে তিনশো টাকা নিয়ে বেরিয়ে গেলেন শ্যামাপ্রসাদ বাবু জয়ন্তর মাথা খারাপ হয়ে গেছে জেনে শুনে আচ্ছা। জয়ন্ত মুক্তিপে একটু হেসে উঠে দাঁড়াল একখানে নতুন টেবিল ক্লথ বিছিয়ে নেতাজি মূর্তিটা তার মাঝখানে রেখে বলল সুন্দর সুন্দরবাবু এইবার আমি একটা অপকর্ম করব মহা অপকর্ম দশ টাকার মাল তিনশো টাকায় কিনেই তো অপকর্ম করেছ তার উপর আর কি অপকর্ম আছে একটা হাতুড়ি নিয়ে জয়ন্ত বলল আজ আমিও বরেণ্য নেতাজির এই মূর্তিটা ভেঙে চুরমার করব তুমি যে যেমনটা পাগল হয়ে গেছ সে বিষয়ে কোনো কোন সন্দেহ নেই মানিক তোমার বন্ধুটিকে সামলাম সে যেন আমার মাথায় হাতুড়ি দিয়ে একখানা দেয় জয়ন্ত মূর্তির ওপর হাতুড়ি দিয়ে আঘাত করল এবং মূর্তিটা সশব্দে ভেঙে চুরমার হয়ে গেল জয়ন্ত টেবিলের উপর হেঁট হয়ে পড়ল। এবং একটা ভাঙা টুকরো তুলে দেখুন শাহজাহান যে মহামূল্য কালো মুক্ত উপহার দিয়েছিলেন তার খ্যাতি পৃথিবীর দেশে দেশে নাদের সায়ের ভারত আক্রমণের সময় এই মুক্তটি কোথায় হারিয়ে যায় তা কেউ জানে না অনেক কাল পরে মুক্তটি কেমন করে মধ্য ভারতের প্রতাপপুরের মহারাজার হস্তগত হয় তারপর সেদিন পর্যন্ত বংশানুক্রমে মুক্তর মালিক হতেন প্রতাপপুরের মহারাজাই তারপর বর্তমান মহারানীর শোবার ঘর থেকে মুক্তটি হারিয়ে যায় তাই নিয়ে চারিদিকে খুব উত্তেজনা সৃষ্টি হয় সুন্দরবাবু সে কথা নিশ্চয়ই মনে আছে পুলিশ সে মামলার কিনারা করতে পারেনি মহারানীর এক পরিচারিকা ছিলেন সে জয়পুরের মেয়ে নাম সুমিত্রা তার উপরে সন্দেহ হয় বটে তার দুই সুমিত্রা যে একই ব্যক্তি তাতে আর কোন সন্দেহ নেই হুম আর পুরোনো খবরের কাগজের ফাইলটা ঘেটে আমি আর একটা জিনিস আবিষ্কার করেছি হিরালাল যে একজনকে ছোড়া মেরে ধরা পড়ে প্রতাপপুরের মহারানি সোবার ঘর থেকে কালো মুক্তটা অদৃশ্য হয় তার ঠিক চার দিন আগে পরপর এইভাবে সাজানো যেতে পারে। চুরি করে তার ভাই কাছে গোপনে পাঠিয়ে দেয় হীরাল হচ্ছে রাধা কৃষণের দুষ্কর্মের সহকারী সে হয় মুক্তটা তার বন্ধুর কাছ থেকে চুরি করে কিংবা নিজে পুলিশের আহ কাছ থেকে আত্মরক্ষা করবার জন্য রাধা কৃষণই তার কাছে মুক্তটা রাখে তারপর হঠাৎ একজন লোককে ছোড়া মেরে হিরাল আগারওয়ালার কারখানায় পালিয়ে তারপর সে যখন বসে বসে প্লাস্টারের মূর্তি গড়ছে সেই সময় সেখানে পুলিশের আবির্ভাব সে বোঝে পুলিশ তার কাপড় জামা তল্লাশ করবে তার সামনে ছিল সবে গড়া ভিজে প্লাস্টারের মূর্তি সে তাড়াতাড়ি একটা মূর্তির মাথায় ফুটো করে মূর্তটা ভেতরে ঢুকিয়ে ফুটোটা আবার বন্ধ করে দিল ের পক্ষে এটা খুবই সহজ কাজ তারপর বাইরে থেকে দেখে কেউ তা বলতে পারবে না মূর্তি নাড়ালেও মুক্তর অস্তিত্ব জানা যাবে না কারণ কাঁচা প্লাস্টার শুকিয়ে গিয়ে মুক্তটাকে কামড়ে ধরেছে মূর্তি ভাঙা ছাড়া মুক্ত আবিষ্কার করার আর কোনো উপায় রইল না তারপর হীরালালের মেয়াদ ফুরল কিছুমাত্র হতাশ না হয়ে দোস্তুর মতো মাথা খাটিয়ে ভেতরে ভেতরে খোঁজ নিয়ে এসে জানতে পারলো কোন কোন মূর্তি কোন কোন ঠিকানায় গেছে তারপর আরম্ভ হলো নেতাজির মূর্তির ওপর আক্রমণ চতুর্থ মূর্তি চুরি করতে গিয়ে বাবুর বাড়ির সামনে হীরালালের সঙ্গে দেখা হয়ে গেল রাধা কিসে হীরাল জেল থেকে বেরিয়েছে শুনে রাধা কৃষণ তাকে খুঁজে বেড়াচ্ছিল কিন্তু এই সাক্ষাৎকারের ফল হয় রাধা কৃষণের পক্ষে মারাত্মক সম্ভব তৃতীয় ব্যক্তির কাছে হীরালের খোঁজ নেবার সময় এই ফোটোটা তার কাজে লাগতো উম থাকছে কথা আমি আন্দাজ করলাম খুনের পরে হীরালাল আরো তাড়াতাড়ি কাজ হাসিল করবার চেষ্টা করবে কারণ পুলিশ তাকে এখন খুঁজছে এখন যত তাড়াতাড়ি সম্ভব কলকাতা থেকে তার অদৃশ্য হওয়া উচিত হীরাল যে মূর্তির ভেতরে কালো মুক্ত লুকিয়ে রেখেছিল তখনো পর্যন্ত এই সন্দেহ আমার হয়নি। কিন্তু খালি বাড়ির সামনে ঠিক নিচে মূর্তিটা বলে এ সন্দেহ আমার হয়েছিল যে ফাঁপা মূর্তিগুলোর মধ্যে এমন কোনো মূল্যবান জিনিস আছে যা লোভে চোর এই সব কাণ্ড করে সন্ধান নিয়ে জানলুম ছটার মধ্যে দুটো মূর্তি আছে যথাক্রমে প্রফেসর সুরেন্দ্রনাথ বসু আর শ্যামাপ্রসাদ সেনের কাছে একজন থাকে নেই শহরে আর একজন শ্রীরামপুরে আন্দাজ করলুম শহরের মূর্তিটাকে চুরি না করে কলকাতার বাইরে যাওয়া পক্ষে নয়। আমার আন্দাজে ভুল হয়নি তারপর সুরেশবাবুর বাড়িতে সচক্ষে দেখলুম হীরাল কি যেন খুঁজছে মূর্তিটা ভেঙে টুকরো মধ্যে কিন্তু তখন পুরোনো খবরের কাগজের ফাইল থেকে বিখ্যাত কালো মুক্ত ইতিহাস আমি উদ্ধার করেছি আর রাধা কৃষণের সঙ্গে এই মুক্ত চুরির যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক থাকতে পারে এমন সন্দেহ আমার মনে পেয়েছে। এইও জেনেছি যে রাধা কৃষণ আর হিরালাল পরস্পরের পরিচিত আর একই লোক মনে খা হীরাল কি ফাঁপা মূর্তির ভেতরে খুঁজছে কালো মুক্তকে। কিন্তু তখনো পর্যন্ত হীরালের অভিষ্ট সিদ্ধ হয়নি আমার মন বলল তাহলে মুক্ত আছে ওই শেষ মানে ষষ্ঠ মূর্তির একটা মাত্র ঢিল দিয়ে তুমি এক জোড়া পাখি মেরেছ একসঙ্গে দুটো মামলার কিনা করে ফেললে যে ওদিকে মুক্ত চুরি আর এদিকে মূর্তি চুরির মামলা নেতাজি সুভাষ জীবন হচ্ছে বিচিত্র বিচিত্রে পরিপূর্ণ তাঁর প্রতিমূর্তিও বড় কমেঞ্চার সৃষ্টি করল না নেতাজির সবকিছু অসাধারণ শুনছিলেন নেতাজির ছয় মূর্তি রচনা হিমেন্দ্র কুমার রায় গল্প পাঠে এবং গল্পের সূত্রধার দ্বীপ মানিকের চরিত্রে অনির্বাণ শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী বিশেষ সহযোগিতায় অনির্বাণ